আবু হুরাইরা হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে একবার একটি কুকুর এক কূপের চতুর্দিকে ঘুরছিল এবং অত্যন্ত পিপাসার কারণে সে মৃত্যুর কাছাকাছি পৌঁছেছিল তখন বান ইসরাইলের ব্যবীচারিণীদের একজন কুকুরটির অবস্থা লক্ষ্য করল এবং তার পায়ের মোজা দিয়ে পানি সংগ্রহ করে কুকুরটিকে পান করাল এই কাজের বিনিময়ে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দিলেন